ইসমিল্লা রহমান রহিম নাহমদুহ রসুলহ করিম আমা বাদ ফউজ বি শেতানুরাজিম ইউসব বেতল্লাহীন আমন ফিল হয়াত ওফিল আখিরা ওয়াফুল্লাহ আল্লাহ ফকরবুল আলমিনের সমস্ত প্রশংসা জিয়ালাহকরবুল আলমিন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য সে আল্লাহ রি সমস্ত প্রশংসা জিয়াল ফকরবুল আলমিন পরকালকে সৃষ্টি করেছেন মানব জাতিকে জিন জাতিকে তাদের ভালো আমলের উত্তম প্রতিদান দেওয়ার জন্য এবং তাদের পাপ অন্যায়ের সুবিচার কায়েম করার জন্য সলাাতুসালাম নাজলুক পিয়া নবী মোহাম্মদুরাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি পরকাল সম্পর্কে আমাদেরকে বড়ই সজাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারেহি আলহিম আমার বিষয়বস্তু হচ্ছে পরকালের সম্পর্কে যেটি হচ্ছে ইমানের পঞ্চম স্তম্ভ আর পরকালের বিভিন্ন স্তর রয়েছে स्तर हबरे जीवन ए कबर जीवन सम्पर्मी अपन सामने आलोचना पेश करार चेषा करब आल्ला पकर रबुल आलमीन कबर जीवन कथा कौरने कैरिमे उल्लेख कर संक्षेपे रसर उल्लाह सल्लाम तरह सही हादी विस्तारित जीवन कथा उल्लेख कर मानुषे जख मत हुए से ही समय शतलोक हल्ले आल्ला पकर रब्बुल आलमीर ফের ভালো আকার নিয়ে ভালো রূপ নিয়ে এসে রুহকে আত্মাকে গ্রহণ করে নিয়ে যায় এবং সে আত্মাকে সম্বোধন করে যে হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে চলো এলা মক ফিরাতি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিনের মার্জনার উদ্দেশ্যে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তোমার রাজি রয়েছেন এবং আল্লাহ ফাকরুল আলম তোমাকে মার্জনা করে দিয়েছেন এই উদ্দেশ্যে তুমি চলো সেই সময় সহজে সে প্রশান্ত আত্মা নেক আত্মা বেরিয়ে যায় কিন্তু অসৎ ব্যক্তিকে যখন তার রুহ কবজ করা হয় তার আত্মা গ্রহণ করা হয় তখন খুব ধমক দিয়ে শাসানি দিয়ে ফেরসাগন বলেন তোহান্নাফুল খাবি শাহ হে নোংরা আত্মা হে পাপিষ্ট আত্মা চলো বেরিয়ে চলো পাকের অসন্তুষ্টির দিকে এবং পাকের ক্রোধের দিকে আল্লাহবাকে চটে জড়িয়ে নেওয়া হয় নিয়ে যাওয়া হয় কিন্তু নেকলোকের আত্মাকে পক্ষান্তরে জান্নাতের কাফনে করে নিয়ে যাওয়া হয় মুসনাদে আহমদের হাদিসে বিস্তারিত বারাইবিন আজবরাজ আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে যে আসমানের ওপরে নিয়ে যাওয়া হয় এবং দরজাগুলিকে খোলা হয় আর বলে এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে কোন বান্দার কবচ করা হয়েছে তখন বলা হয় অমুক নেক বান্দা অমুক ভালো আল্লাহ পাখের প্রতি ইমানদার মতি পরেজগার বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে পক্ষান্তরে পাপিষ্টদের আত্মাকে যখন নিয়ে যাওয়া হয় তখন সরা পচা এমন দুর্গন্ধ আসতে থাকে যে আল্লাহ পাখ রব্বুল আলমিনের দিকে আসমানের দিকে নিয়ে গেলে আসমানের ফেরস্তারা দরজা খুলতে চান না এই মর্মে আবু আবুসাম্মা আকাশের দরজা তাদের জন্য খোলা হয় না এই পাপিষ্টদের জন্য এই অস্বীকারীদের জন্য এই বহুত্ববাদীদের জন্য এই কপট মোনাফিকদের জন্য খোলা হয় না দরজা ওয়ালায়াত খলুন আল জানা এবং জান্নাতেও তারা প্রবেশ করবে না একটি অসম্ভব বিষয়ের কথা আল্লাপাক উল্লেখ করে বলছেন যতক্ষণ পর্যন্ত কোনো উঁট হাতায়ামাল সুচের ছিদরে প্রবেশ না করবে অর্থাৎ সুচের ছিদরে কোনো উঁট প্রবেশ করতেও পারবে না আর যারা অস্বীকার করে কুপুরীর অবস্থায় সির্কের অবস্থায় বি আমল হয়ে মারা যাবে তারা কখনো জান্নাত যেতে পারবে না ইন্ন মহান আল্লাহ এর সাদ করেছেন আমার একটি সুরাই নিশ্চয়ই সৎকর্মশীলরা ইনে উচ্চ স্থানে অবস্থান করবে আর লোকেরা সীমালীরা ওই হাদিসে কবরের জীবনের কথা উল্লেখ করা হয়েছে যে কবরের জীবনে কি হয় বারাবিনাজি আল্লাহ হাদিস সোনানি আবু দাউদে রয়েছে মুসনদ আহমদেও রয়েছে আর হাদিসটি সহি যে কবরের জীবন সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কবরের জীবনের একটি ভাগ হচ্ছে কবরের প্রশ্ন উত্তর কবরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহর দুই ফেরিস্তাদের দ্বারা পাকের দুই ফেরিস্তা চলে আসেন যখনই কবরে মানুষকে দাফন করা হয় তারপরে আর এসে বসিয়ে দিন আর বসিয়েদের জিজ্ঞাসা করেন একে বলা হচ্ছে এই পরীক্ষায় পাশ করতে পারছে না পারছে না এজন্য নবী করিম সাল আলিয়া দোয়াই শিখিয়েছেন আল্লাহ আজাবিল কাবর বা কবরের কথাও বাবরি আল্লাহ তো কবরের জীবনে একটি রয়েছে প্রশ্ন উত্তর আর বিষয় রয়েছে কবরের জীবনের আজাব অথবা নিয়ামত এই দুটি বিষয়কে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা আলোকে এবং কবর আজাব সম্পর্কে সেগুলিও উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের সুরা এবারিম এর সাদ করেছেন ইউসাবিল কৌল ফিল হায়ুনিয়া ও ফিল আখের আল্লাহ ফাকরুল আলমিন এবং জালেমদের কি আল্লাহ ফকরুল্লা আলমিন পথ ভ্রষ্ট করে পথ হারা করে দিবেন তার রাস্তা হারিয়ে দিবে তারা জবাব দিতে পারবে না আল্লাহ যা চাইবেন তাই করবেন বারাবিন আজিবাজি আল্লাহ তাল বলছেন যে এই আয়াতটি কবরের জীবন সম্পর্কে কবরের নিয়ামত বা আজাব সম্পর্কে কবরের এই প্রশ্ন উত্তর সম্পর্কে নাজিল হয়েছে নবী করিম সাল্লা সাদ করেছেন এবং এই রিবায়াত রয়েছে যে যখন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয় ওয়া তা আনহু আসা বহু এবং সাথী সঙ্গীরা দাফন করে সেখান থেকে ফিরে চলে আসে নিজ নিজ বাড়ির দিকে টান দেয় ওয়া সেই সময়। লোকে রাজা চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায় দুইজন এই বিষয়গুলি দেখার বিষয় নয় এগুলি হচ্ছে ইমান বিল না দেখে বিশ্বাসের বিষয় না দেখে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু বিশ্বাস করি জীবাণু দেখেন না আপনি আপনি বিশ্বাস করছেন আপনি বিদ্যুৎ দেখেন না তারের মধ্যে সেই বিদ্যুৎ বিশ্বাস করছেন এই রকম আজকে যুগে বহু দুনিয়াবি বিষয় বিষয় না দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহাকুল মানুষকে যে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং বিবেক তা সীমিত এ দৃষ্টি চলে যাচ্ছে দাফন করে তখনই ফেরেস্তারা এসে বসিয়ে দিয়েছে আত্মীয় স্বজনরা চলে গেল সাথীরা চলে গেল আমাকে ছেড়ে হাই আমাকে একা রেখে চলে গেল ওই সময় তাকে জিজ্ঞাসা করা শুরু হবে যদি সৎ লোক হয় একরকমের উত্তর হবে অসৎ মানুষ হয় তাহলে তার উত্তর আলাদা হবে নাকির এই মুজি লাহু বসিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে মন তোমার প্রতিপালক কে তোমার রবকে যদি মমিন হয় যদি কি ছিল তোমার জীবনবিধান কি ছিল কোন জীবন বিধান তুমি গ্রহণ করেছিলে আল্লাহ প্রদত্ত জীবন বিধান গ্রহণ করেছিলে যা শেষ রসুল মোহাম্মদ রসুল সাল্লাম এর মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য এসেছে আর না অন্য কোনো রোহিত আমার দিন ইসলাম ছিল আমি ইসলামের অনুসারী ছিলাম আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ কারি ছিলাম আমি আল্লাহর বিধানের সামনে আল্লাহর কোরআনের আইনের সামনে আত্মসমর্পণকারী ছিলাম তারপরে জিজ্ঞাসা করা হবে আমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং আমি ইমান নিয়ে এবং বিশ্বাস করেছি আল্লাহ পক্ষ থেকে ডাকিম আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করে ডাক দেবে এবং বলবেলাল জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতে দরজা তার জন্য খুলে দাও ফায়াতি হে হা অতিহা জান্নাতের সুগন্ধি আসতে থাকবে জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে এই কথাগুলি বলেছেন এবং তাকে তুমি শুয়ে যাও যেমন নতুন বর থাকে তাকে কেউ জাগায় না তোমাকে কেউ জাগাবে না শুয়ে থাক। আরাম করো তুমি এবং এই নিয়ামত ভোগ করতে থাকবে তো প্রশ্ন উত্তর এই হবে নেক লোকদেরকে মমিনদেরকে তখন এই উত্তর তাদের হবে নবী করিমসাল কা মোনাফিক ও কাফের মোনাফেক যদি কাফের অস্বীকারী হয় আসলে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না জাতিতে মুসলমান হয়েছিল জীবনে কোনোদিন চিন্তা করেনি যে পরকাল আছে তার জন্য কিছু করতে হবে মুসলিম হওয়ার জন্য বিশ্বাস লাগে কথা লাগে কাজ লাগে এই তিনটি বিষয় লাগবে আর বিশ্বাস নেই অথবা বিশ্বাস আছে দাবি কিন্তু আসলে বিশ্বাস মোতাবেক কোনো কাজ নেই সারা জীবনটা চলে গেল তাহলে এই বিশ্বাসে আসলে মিথ্যাবাদী নিম সাল্লা বলছেন যে কাফের মুনাফেক যদি হয় তো উঠিয়ে যখন বসিয়ে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে যে মান রব্য কা তোমার রবকে তখন বলবে হা হা লাফসুস হাই আফসুস আক্ষেপ করছি যে কিছুই জানি না মোনাফেক হলে বলবে মোনাফেক যেহেতু সাক্ষী দিত মিছামিছি সাক্ষী দিত সেজন্য বলবে না বড় আক্ষেপের বিষয় আমরা কিছুই জানতাম না কিছুই খোঁজ রাখি না তবে লোকদেরকে এরকম বলতে শুনতাম আমরাও তাই বলতাম যখন জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অর্থাৎ তাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিলেন তাকে সময় দিয়েছিলেন তাকে বোধ দিয়েছিলেন তার কাছে দিন পৌঁছে দেওয়া হয়েছে তারপর এই মিথুক না বিশ্বাস করেছে না আমল করেছে না স্বীকৃতি দান করেছে পোশাক তাকে দিয়ে দাও আগুনের পোশাক হবে নার এবং দরজা তার জন্য খুলে দাও ফয়াতি হে মিন রি ওয়া সমু जहान नाम गरम उत्तप्तार आगुन पास बसें जहान नाम आगुने दुनिया आगुने सत्तर गुण बस ताप आसते थक पापिष्ट लोकर कबरे विषक्त बतास एक बार विषक्त फिल्बे से कबर के এই কবরের জীবন সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম কথা কথা বলেছেন এবং রকম আরো বহু আজাব হইতে থাকবে নবী করিম সাল্লাই যেমন বলেছেন যে ওয়াইনাহ জেনে রাখো যে কাফের অস্বীকারী যে ব্যক্তি বহুত্ববাদী লাই কবরে নিযুক্ত করা হবে নিনানব্বইটি তিস আতম অতিস অজগর সাপ আর কবরকে সংকীর্ণ করে হবে। এমন কবর চাপ দেবে যে হাত্তা তাহু হাড় হাড্ডি গুলিকে ভেঙে চুরমার করে দেবে পক্ষান্তরে নেক লোকের জন্য ওয়ফাসী কবরকে যায় আল্লাহ কবরের জীবনে তাহলে এই পরীক্ষা এবং অসৎ লোকদের সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নামত রেখেছেন কবরের কে যদি সুন্দর করে নিতে পারি তাহলে পরের জীবন আমাদের সুন্দর হবে আর কবরের জীবন যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে এই কবরের জীবনের আজাব দুই রকম যারা কাফের অথবা যারা মুসরেক অথবা অন্তরের কপট মুনাফেক তাদের জন্য চিরকালের কবরের আজাব শাস্তি হইতে থাকবে আর যারা মুসলিম কিন্তু কিছু কাবিরা গুনা করেছে পাপ করেছে অন্যায় করেছে তাদের জন্য কবরের আজাব স্থায়ী হবে না অস্থায়ী হবে কারোর জন্য কিছু সময় অল্প সময়ের জন্য হবে কারো জন্য বেশ কিছু সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য আখেরা নিশ্চয়ই কবর হচ্ছে আখেরাতের সমস্ত স্তরগুলির প্রথম স্তর নাজা ফিহা এই কবরে যদি নাজাত পেয়ে যায় মুক্তি পেয়ে যায় ফামা বাদ তাহলে তারপরে অবশ্যই সহজ হয়ে যাবে এবং তাতে মুক্তি পাবে সুতরাং আল্লাহ ফাকর অব্বুল আলম যেন আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচার তফিক দান করেন এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য যে সত আমলের প্রয়োজন রয়েছে আল্লাপাক আমাদেরকে সত আমলের তফিক দান করেন আল্লাপাক আমাদেরকে হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে পাকের ফরজ অজেব ত্যাগ করা থেকে এবং অন্যায় থেকে আল্লাহ ফাকরবুল আলমিন জুল মত্যাচার থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন এবং পরকালেও সুখী করেন কবরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে করেন আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে যেন আলোকিত করে দেন তাদের রুহের যেন মা আল্লাহ পাক মার্জনা করেন আল্লাহ আমাদের যেন গোনা মাফ করে দেন আমাদের যারা পুরোপুরুষ মারা গেছেন মমিন মমেনা তাদেরকে যেন মাফ করে দেন রব্বা নাকি নবিল ইমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف الرحيم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ইকনতি কন৅খ৛ু ঽলেন্যি এখনৃনরীছ এনোা বজেকে সদে্উ্য়স আালােকনেন. diyor caminho ত একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল কি জাকা দিয়ে যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগন এর থেকে ফত এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বা এল ওয়াই তিন 943401024192 শর্ট কোড 3000083 সোয়েপ বিআইসি কোড আইবিও বিজেবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv পিস্ট টিভি মানবতার সমাধান বিশ্ব জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব মারাম মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন হাদিস শুধুমাত্র টিভি বাংলায় উড়ান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় আল আন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান السلام علیکم ورحمۃ اللہ الحمد لله وحده والصلاه والسلام علی من لا نبی بعد اعوذ بالله من الشیطان الرجیم ابل والدین احسانا عن ابي هريره رضي الله تعالی عنه قال قال رسول الله صلى الله علیه وسلم اكبر الكبائر ثلاثه اشراك রাহুল বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আমরা বলছিলাম জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে পরিবারকে আদর্শ করে সুন্দর করে গড়ে তোলা তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতা মাতার আনুগত্য করা মানুষ পিতা মাতার আনুগত্য ত্যাগ করে জান্নাত লাভ করতে পারে না সব কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায় পিতামাতার আনুগত তার একটি বলা যায় যে পিতা মাতাই জান্নাতের মাধ্যম আল্লাহতালা পিতা মাতার ব্যাপারে যত বলেছেন আমরা এ বিষয়ে কোনো স্পষ্ট হতে পারিনে যে অন্য কোনো ব্যাপারে এত বেশি করে বলা হয়েছে মনে হচ্ছে যেন এত বেশি বলার প্রয়োজনই ছিল না বিষয়টি এই জন্য যেদিন পিতা ছেলেকে করতে পারে যেদিন পিতা ছেলেকে আব্বু বলে আদর করে খাওয়ার দেন টাকা পয়সা দেন সেদিন পিতাকে মূল্যায়ন করতে হবে এর নাম মূলত মূল্যায়ন নয় যে দিন পিতা পেশাব পায়খানা করে বিছনা নষ্ট করে ফেলেছেন দুর্গন্ধে ঘরে যাওয়া যায় না স্ত্রীকে যদি সেবার জন্য বলি তাহলে বলে তোমার পিতা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার পিতাকে তুমি দেখ সেই দিন দেখা যাবে পিতাকে কিভাবে মূল্যায়ন করা যায় সেই দিন যদি ও শব্দ বলে পিতার কাছে অনিহা প্রকাশ করে তাহলে তার বিনিময় হবে জাহান্নাম এমন ব্যক্তি তাহার যুদ পড়ে জান্নাত লাভ করতে পারে না যে কোনো মূল্যে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে एक ठीक एक कारण तो रसुल्लाह आल्लम रागे मान फान फहु रागे मान फोल हमारे मिसे जा रसुल्लाम के जिज्ञासा आल्लाबी के व्यक्ति से जार बेपारेलें तरह नाक मे मिसे जाह नबी बलें মান আদ রাখা ওয়ালে এরপরেও জান্নাতে প্রবেশের মতো সুযোগ করতে পারল না এমন ব্যক্তির নাক ধলো ধোক সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে পিতা মাতা যেসব কাজের বিনিময়ে भ करते जो व्यक्ति असल निकटे बोलो अल्लाह रसुले चाची अपन परामर्श नीते आल्ला रसुल तुम्हारे मा सुल मायर सेवा करो जानना तुम मेर पैर पास सम्मानित दर्शक मंडल